আবু সঈদ রদিল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম বলেছেন সালাদ আদায়ের সময় তোমাদের কার সম্মুখ দিয়ে যখন কেউ চলাচল করবে তখন সে তাকে অবশ্যই বাধা দেবে সে যদি অমান্য করে তবে আবারও তাকে বাধা দেবে অতপরও সে যদি অমান্য করে তবে অবশ্যই তার সঙ্গে লড়াই করবে কেননা সে শয়তান